যে শেষ পর্যন্ত ভয় খুঁজে পেল অনেক কাল আগে এক সাহসী ও নির্ভীক যুবক ছিল যার নাম ট্রাইটন স্ট্রোগাটা কোন অস্বাভাবিক অভিধানে ভয় বলে কোন শব্দই যেন ছিল না অনেকে হয়তো বলবে এটা বোকামি কেউ বলবে বেপরোয়া কিন্তু ওই ছেলেটা জানতোই না যে ভয় কাকে বলে একটু ভয় করে না সেটা ঘাবড়ে দেয় আর তুমি হয়ে যাও মানে ভয় পাও এরকম কিছু মনে হওয়া খুবই অদ্ভুত আমাকে খুঁজে দেখতে হবে যাগে তোমার দিনটা ভালো কাটুক তোমারও কাটুক সবাই যখন তাকে এত করে ভয়ের কথা বলছে সে ভাবল এই ভয়ের খোঁজে তাকে বিশ্ব ভ্রমণ করতে হবে তাই সে বেরিয়ে সে ঘন্টার পর ঘন্টা হেঁটে চলল তারপর দেখে এক জঙ্গলের ভেতরে বসে বাবা আমায় আমায় একটু সাহায্য করুন আর আমার পরিবারকে এক ভয়ংকর ড্রাগন আটকে রেখেছে তার গুহার ভেতরে দয়া করে আমায় সাহায্য করুন দয়া করুন অবশ্যই আমি সাহায্য করবো আমি সেই ড্রাগন কে গুহার দিকে পেটে যাবে বলে এসেছ তুমি আমি এখানে তোমার হাত থেকে ওই বন্দিদের মুক্ত করতে এসেছি চেষ্টা করে দেখো একবার ছুটে গিয়ে পাশের গাছ থেকে একটা লতা ছিড়ে এবার তুমি আমার কব যায় কেমন এবার তুমি চলো ওর ট্রাইটন ড্রাগনের পিঠ থেকে সেই লোকটার সামনে লাফ দিয়ে নামলো লোকটা তার পরিবারকে ফিরে পেয়েছে ড্রাগন আকাশে অন্য শক্তিশালী ড্রাগনের মোকাবিলা করতে ভয় করেনি আমার কি ভয় পাওয়া উচিত ছিল আমি শুধু আমার শিরায় শিরায় উত্তেজনা অনুভব করি আমি তো এই ভয়ের খোঁজই বেরিয়েছি আর তাহলে আপনি যা খুঁজছেন পেয়ে যাবেন ধন্যবাদ ট্রাইটন ভয়ের খোঁজে এগিয়ে গেল সে ঘন জঙ্গল পেরিয়ে উত্তপ্ত মরুভূমি পেরিয়ে শীতে প্রকোপ সহ্য করে অবশেষে দেখে একটা রহস্যজনক লোক মাথা তার ঢাকা একটা জাদু স্ফোটে গোলকের সামনে বসে আছে এসো ট্রাইটন আমি তোমার অপেক্ষাতেই আছি আপনি আমার নাম জানলেন কি করে নির্ভীক ড্রাইটেন সবাই তোমাকে এই নামেই ডাকে তো শক্তিশালী ড্রাগনকে হারাবার গল্প এখন তো লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে হ্যাঁ কিন্তু সত্যি বলতে আমি এই ভয় নামের অনুভূতির খোঁজে দূর দূরান্তে গিয়েছি দয়া করে আমাকে বলুন জ্ঞানী পুরুষ আমি এই ভয়কে কি করে খুঁজে পাব হুম। খুবই চমৎকার প্রশ্ন কিন্তু তুমি যা খুঁজছো তার রহস্য তোমাকে বলে দিলে কি পুরস্কার দেবে আমার কাছে তো শুধুমাত্র অন্যটা এনে দাও তাহলে ভয়কে খুঁজে পাবে তুমি সমুদ্রের পারে যাও গিয়ে জলে ঝাঁপ দিয়ে সমুদ্রের তলায় যাও সেখানে তুমি অন্য বাজু পাবে আর ভয়ের প্রকৃত অনুভূতি হবে তোমার শুধু এই ব্যাপার ট্রাইটেন সমুদ্র সৈকতে গেল আর জলে ঝাঁপ দিল সমুদ্রের তলায় পৌঁছে দেখে সেখানে একটা হিমবাহতে একটা জাহাজ আটকে আছে সেটা ধীরে ধীরে সমুদ্রের ডুবে যাচ্ছে বাঁচাও কে আছে আমার ওকে বাঁচানো উচিত ট্রাইটান বড় ঠান্ডা হাঙর ভর্তি সেই জলে ঝাঁপিয়ে পড়লো আর সাঁতরে জাহাজের দিকে এগিয়ে গেল যখন সে জাহাজের কাছে পৌঁছলো, জলের নিচের দিকে আ কি যখন সে নিচে দেখে মৎস্যকন্যা দু হাতে তার শিকল এক হাতে শিকল দিয়ে জাহাজটাকে টানছে আর অন্যটা দিয়ে নিচে টানছে তাকে তার হাতেই রয়েছে সেই কবজ নিয়তির সেই মায়াবী বাজু বন্ধ নিজের সে মৎস্যকনার কাছ থেকে বাজুবন্ধ নিয়ে সাঁতরে পাড়ে উঠে এলো পেয়ে গেছি সে আবার সেই ভবিষ্যৎ বক্তার কিছু যদি মনে না করেন দুবার ঘন্টা বাজার মানে কি আসলে বলবেন রাজা অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন তিনবার ঘন্টা বাজালে মুক্ত করে দেওয়া হবে সে যার কাছে উড়ে যাবে হয়ে দাঁড়িয়ে আছে আর দেখে অপূর্ব সুন্দর এক ফিনে আগুন থেকে উঠে এসে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে কি আশ্চর্য সুন্দর পাখি ফেনেক্স হাওয়ায় উঠতে উড়তে সোজা ট্রাইটেনের কাছে গেল সে তো তখনও অবাক আর নিমেষের মধ্যে মহারাজ আপনি তো সেই জঙ্গলে আমি যার প্রাণ বাঁচিয়েছিলাম হ্যাঁ ট্রাইটেন আমি আমার সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী খুঁজছিলাম কিন্তু কাউকেই পাচ্ছিলাম না তার মানে আপনি বলতে চাইছেন এই সব কিছু দিয়ে এতদিন ধরে আমার পরীক্ষা নেওয়া হচ্ছিল ওই ড্রাগন তারপরে ভয়ঙ্কর সমুদ্র ওই ভয়ানক মৎস্যকন্যা এই সবকিছুই ছিল আসলে পরীক্ষা হ্যাঁ घरे फिली सफल हर जाय धन्यवाद महाराज अर्जन प्रस्ताव कर राजा महान राजा हिस्से राज আর তার সেই ভয়কে পাশে সরিয়ে রাখল রাজা ট্রাইটন দীর্ঘজীবী হন দীর্ঘজীবী হন রাজা ট্রাইটন আর রাজা ট্রাইটন তার এই নির্ভীক মানসিকতার জন্যে উপযুক্ত উত্তরাধিকারী কারণ এরকম সাহসী দয়ালু আর নির্ভীক রাজা ড্রেফারে এর আগে ছিল না